আয়সা রাজু তাল্লাহা হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তিহাজার অবস্থায় ইতিকাপ করেন তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তার নিচে একটি পাত্র রাখতেন রাবি বলেন আয়সা রাজু তাল্লাহা হরুদ রঙের পানি দেখে বলেছেন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অমুক স্ত্রীর ইস্তিহাজার রক্ত